হু হল মুহ অনস্তাই অনস্তল কি অনুমিনু ওন তলু عليه ونعوذ بالله من شرور وَمِنْ বিল্লা أَعْمَالِنَا مَنْ রং اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ অমাই فَلَا هَادِيَ لَهُ وان اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان اشهد ان سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه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 قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تبلعوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুরগানে মহতারম আল্লাহুল বড় মোহাব্বত করে ফেরেস্তাদের বিদ্যমান থাকা সত্ত্বেও এই মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সেই মানব জাতির অন্তর্ভুক্ত করেছেন আলহামদুলিল্লাহ সব তার হাতে তিনি ইচ্ছা করলে কোন জীবজন্তুও বানাইতে পারতেন কোন নিকৃষ্ট প্রাণীও বানাইতে পারতেন কিন্তু তিনি মায়া করে দয়া করে তিরিশটির সেরা বনি আদম হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমি বারবার বলেছি আল্লাহ রব্বুল আলমী এই মাটি তৈরি মানুষকে সবার উপরে স্থান দিয়েছেন এবং পরকালের জান্নাত সুখ শান্তি তার জন্য বরাদ্দ করেছেন ফেরেস্তাদের এগুলোর প্রয়োজন নেই এই সুখ শান্তি ভোগবিলাস তারা বুঝেই না তাদের তাদের স্বভাবের মধ্যেই নেই তাদের জন্য জাম্নাত নয় জিনরা কেউ জাহান নামে যাবে নেকর হলে বেহস্টের মাটি হয়ে যাবে হিসাব নিকাশের পরে এখন জাম্নাত আল্লাহর দিদার আল্লাহর সমস্ত নেয়ামতের অধিকারী এই আশাফুল মুকুলের মধ্যে যারা ইমানদার আমল আলাহ তারাই থেকে যাবে আল্লাহ তার নেয়ামতের মেরাজ আমাদেরকে দান করেছে তেলকাল জান্নাতুল্লাহ পোরা আসছে এই যে জান্নাত তোমাদেরকে মেরাজ দেওয়া হবে পুরাণে মেরাজ শব্দ ব্যবহার করা হয়েছে তিলকাল জান্নালু তোমরা দুনিয়াতে নে কামল করেছিলে ইমান এনে बदले जान्नर मेरा तुम देा हल मेरा शब्द एकजुन व्यवहार कर मन मध्य शयने अस्ता देय तो पाई आज को शरिक बसे বা পরে বলা হয় কিনা না এখন খালি করতে হবে মানে দুনিয়াতে যা ঘটে সম্পত্তি কিনছেন টাকা টুকিও দিয়ে ফেলছেন এখন দেখা গেল ওর মধ্যে অংশীদার হয়ে গেছে ওই বেসনেওয়ালা এটাকে গোপন করে বিক্রি করে দিচ্ছে এখন আপনার এই কিনা টিকবে না মালিক হয়ে গেছে আরো কয়েকজন তারাই মালিক হয়ে যাবে আপনাকে আবার তাদের থেকে কিনতে হবে না তো এইগুলো দেখতে দেখতে সরকারের অস্ত্র দেয় শুধু জান্নাতে যাওয়ার পরও তো সমস্যা হইতে পারে দেখা গেল তুমি যারা গেছো ওটা আর একজন মালিক তোমার বের করে দিল আল্লাহ আল্লাহ আগে জব দিয়েছে যেখানে এইগুলো কারবার হবে না যুগ যুগ ধরে যা তার দাদার হাতে ছিল এটা সম্পত্তি তার দাদা পুরা হায়াত ভোগ করে গেছে তার পিতা পুরো হায়াত ভোগ করে গেছে এখন তৃতীয় জেনারেশন হয়ে আপনার হাতে আসলো। দুই পুরুষ সে সম্পত্তির থেকে গেছে থার্ড পুরুষ আপনি এখানে কিন্তু এই ধরনের সমস্যা হয় না এখানে আর একজন মালিক বেড়ে গেছে যেখানে আপনার দাদা হায়াত কাটায় গেল আপনার পিতা হায়াত কাটায় গেলকাল হয়ে গেছে আপনিও এখানে হায়াত কাটা এইখানে এখন নতুন করে বাইরের থেকে কেউ অংশীদার যাবে এর কোন নজির নেই এরকম থাকলে অনেক আগেই সেটা ঘটছে কারণ ঘটে নাই দুই পুরুষ চলে গেছে আপনি মেরাজ পাওয়ার পরে আপনার হায়াতে এই সমস্যা হবে না অন্তত এই সম্পত্তির মধ্যে এই জন্য আল্লাহ রব্বুল আলমী এই শব্দ ব্যবহার করছেন চূড়ান্ত সুখ শান্তির স্থান দুনিয়াতে তো মিলানো কোন মানুষ বলতে পারবে না যে শুধু শান্তিতে আছে তার জীবনে কোনো দুঃখ কষ্ট হয় নাই তা কেউ দাবি করতে পারবে না অসম্ভব তার পিতা মরবে তার মা মরবে আত্মীয় স্বজন এই দুঃখটাকে বরদাস্ত করতে হবে তার উপরে কত রোগ আসবে তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে কত বিপদ আসবে আসবেই আল্লাহ পরিষ্কার বলেছেন আমি এগুলো দিয়ে তোমার পরীক্ষা নিই কাজে এই যেই হোক সে শুধু শান্তিতে আছে দাবি করতে পারবে না আবার কেউ এটাও বলতে পারবে না যে আমার জীবন আমি কোনোদিন কোন সুখ শান্তি পাই নেই জন্মের চার পর্যন্ত খালি বিপদের মধ্যেই আছে যত বিপদে থাকুক এর মধ্যে আল্লাহ তাকে শান্তিও দিচ্ছেন ভালো খানা দানাও দিচ্ছেন এটাও তা হয়েছে এককভাবে সে বিপদে ছিল খাওয়ান পায়নি কিছুই পায় নেই এরকম হয় না দুনিয়াতে মিস্ত্রিত কিন্তু আখরাতে পার্থক্য হয়ে গেছে जगा शुदू न्यामत और न्यामत इने दुख कष्ट दुश्चिंता प्रेशानी हाय हताश एर को सूझोगल्लाखेंटा स्पष्ट कर दपर दिखे जहां चूड़ान प्रेशानी दुखर ज्याग এখানে সুখ শান্তি বলতে আরাম আয়স আনন্দ ফুর্তি বলতে কোন কিছুই আল্লাহ রাখেন শুধু মুসলিমান একটা বা একটা মুসলিবান থেকে একটা কঠিন কিন্তু মরবে না বিশাল আসার পরে বিশাল আসার পরে জান্নাতিরা জান্নাতে চলে গেছে জাহান্নামেরা জাহান্নামে চলে গেছে তখন আল্লাহ রব্ুল আলমিন মৌতকে পেশ করবেন মাঝখানে মৌতকে পেশ করবে। একটা বকরির আকৃতিতে বকরির আকৃতিতে পেশ করবে। এবং সেটাকে আল্লাহ রব্ুল আলমিনেস্তাদেরকে দ্বারা জবাই করে দিলেন তারপরে ঘোষণা করবেন দেখো এটা হল ছিল মৌত মৌচের সুরত এটা এবং সেটা তোমাদের উভয় গ্রুপের সামনে খতম করে দাও জবাই করে দাও কাজে হে জন্নাথবাসী একই দেখো তোমাদের আর কোনদিন মৃত্যু হবে না হলু লা মৌতা হামেশা তোমরা জানতে থাকবা মৃত্যু হবে আবার জাহান নামে দেখো বলে দেবেন তোমরাও দেখতে পাই মৃত্যুকে কবাই করে দেওয়া হয়েছে তোমরাও হামেশা এই জাহান নামে থাকবা কষ্ট দুঃখ ভোগ করতে থাকবা তুমি মৃত্যু হবে না মৃত্যু হবে আর মৃত্যু হবে আল্লা রব্বুল আলমিন মৃত্যুকে হাজির করে মৃত্যুকে জমাই করে দেবে এজন্য এখনো পর্যন্ত এই বকরি এর তাড়ল মৃত্যু বকরি দেখে আক্রমণ করছে কারণ শরীরের মধ্যে গুঁটা মারছে যারা স্বপ্নের তাবিম দেয় বলে তুমি তো এক থাকো তোমার মালাকুল মহতের সাথে বলা কাজ হবে মৃত্যুকে বকরি রাখে রান্না হয়েছে এটি শেষ আমরা দেখতেছি তো যাই হোক আমি বলতেছিলাম আল্লাহ মানব জাতির জন্য চরম পরম শান্তি নির্ধারণ করে রাখছেন जरा परकाले शांति पा आल्ला दुनिया तो तक मिनान जंडी दान कर जीवन खूब शर्ट एवं ये आखरते छाय बला दुनिया आखरत छाय बलाते तो और छाय धरार আপনার কোনো মেহনত করার দরকার নেই পাখি ধরলেন ওই পাখির সাথে সাথে ছায়া চলতে থাকবেন ছায়া ধরতে চেষ্টা করবেন কোনদিনও ধরা যাবে না কোনদিন ধরা যাবে না এর দ্বারা আমাদেরকে নসিয়াত করা হয়েছে যদি কেউ আখরাতের শান্তি হাসিল করতে পারে দুনিয়া আখ্রাতের ছায়া দুনিয়া তো শান্তিতে থাকবে সাময়িক দুঃখ কষ্ট তো পাইতেই হবে বাপ মারা যাবে মা মারা যাবে আলাদা কথা সামগ্রিকভাবে সে আরামে থাকে। বাপ মা মরে গেছে চোখ দিয়ে পানি আসতেছে তখনও কিন্তু তার দিল্লি একটা সান্ত্বনা আছে আবার আব্বা আমার কাছে থেকে কত কষ্ট ভোগ করতেছিল মৃত্যুর আগে মানুষের কষ্ট হয় পড়ে থাকে কত উহা করতে থাকে কিছু করার থাকে না এখন উনি আল্লাহ চলে গেছেন আল্লাহ ওনাকে জান্নাতের বাগান দান করবেন তো আমার কাছে কষ্ট করতে করতেছিলেন আল্লাহ কষ্ট থেকে মুক্তি দিয়ে ওনাকে শান্তির জায়গায় নিয়ে গেছেন শান্ত শান্তনা থাকে এবং আমি খবর করলে আল্লাহ তালা আমাকে খবরের বিনিময় জবরদস্ত নেকি দান করবে তো বলতেছিলাম যে আখ্রাতকে সুন্দর করতে পারছি আখরাতে শান্তির খার হয়ে গেছে এটা ছায়া এখানে আল্লাহ তাকে শান্তিতে রাখবেন সে গরিব হোক ধনী হোক এখানে সে একটা ইতমিনের জিন্দগি এটা শান্তির জিন্দেগি সেখানে পাবে আর যে আখড়াতে শান্তি হাসিল করতে পারে নাই তার নেক আমল দ্বারা তার ইমানের দ্বারা হাসিল করছে निजे के जहान नामी सब्यस्त कर बोस। खाले मालिक नाफरमानी कर खाले मालिका खाइक मालिक दुश्मन इडलिस गोलामी करते एकजुन चाक्री कर जहान नाम फैसला कर তো দুনিয়া আখড়াতের ছায়া সুতরাং দুনিয়াতে সে সুখ শান্তি পাবে না যত পয়সা করে জমা করুক যত সোনা দানা জমা করুন যত মজাদার খানা জমা করুক মজাদার খানা জমা করুক কাজ হবে এইগুলো তাকে শান্তি দিতে পারবে না এইগুলো দিয়ে বরং আল্লাহ তাকে শাস্তি দেবেন এই সম্পদ দিয়ে তাকে কি করবেন শাস্তি দেবেন শান্তির জন্য জমা করছিল ওটা দিয়ে শাস্তি দেবেন আমি যেখানে থাকি মোহাম্মদপুর এর পাশে এক লোক তাজমহল বানাইতে তাজ তাজমহল এক কোটি টাকা খরচ হয়ে গেছে বিল্ডিং এর মধ্যে সব দামি দামি কাট কোন কোন দেশের চেয়ে আসছে বিল্ডিং এর ভিতরে তাজমহল বলে সবার কাছে গল্প দিব তোমরাও তাজমহল দেখবা এক মাস পরে তার কাজ কমপ্লিট হবে সেটা উদ্বোধন করবে আল্লাহ আখরাত বাদ দিয়ে তারা দুনিয়ার এই তাজমহল আর সাদ্দাদের বেশ বানায় তাদেরকে আল্লাহ শান্তি দান করেন না এই মাত্র কয়েকদিন আগে এখানে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে মিস্ত্রিত যে কাজ করে কাঠের পাতলা পাতলা ই ওঠে না গুড়া কাঠকে যখন ফিনিশ ফিনিশিং করে ওরা চলে গেছে মনে হয় সিগারেট খেয়েছিল ওর কিছু গেছে আরে পাতলা কাঠের মধ্যে ধরে গেছে ধরে পুরা তাজমহল শেষ এক বছর ধরে বেড়েছে এক কোটি টাকা ব্যয় করছে লাগাইতে বিল্ডিং এ লাগাইতে এক কোটি টাকা ব্যয় করছে সকালে যায় দেখলো কিছু কয়লা স্তূপ আর কিছু নেই আর মাঝখান কিছু নিরীহ লোকের যান চলে গেছে নামতে পারে নেই আগুন ধরে গেছে সিঁড়ির মধ্যে আটকা পড়ে যান গেল গুরু আল্লাহ তারা দেখায় দিচ্ছে কত কিছু বানাইছিল কারণ কেউ শান্তি না আরো যুগে যুগে কত লোক বানাইছিল আল্লাহ জানে এটা আমরা এক সপ্তাহ আগের কথা বলতে এক সপ্তাহ হয়েছে মনে হয় তাজমহলের ক্রিস্টা আপনারা পত্রপত্রিকায় জাপান सिटी गार्डन से तजमहल कयला कयला इस दुनिया के तरा लक्ष्य बस्तु बनाय सजाते चाय आखिर तो गेसे पा छा धरते गे हाय धरा संभव जो से जानना सजाते चेस्टा करत तो दुनिया, दुनिया, दुनिया एमने মনোরম হয়ে গেল তার চা আছে এটা দিয়ে আল্লাহ তাকে শান্তি দিয়ে দিল কিন্তু সে তার সরম জীবনের অর্থ সঞ্চিত টাকা সে এই মুসাফের খানা আসা ব্যস্ত হয়ে গেছে মুসাফের খানায় মানুষ এক থাকে সকলেই রওনা হয়ে যায় কোন জ্ঞানী এক রাত থাকবে এটাকে সাজানো চিন্তা করে না সেখানে কোঠায় এসি লাগাইবে হ্যাঁ কোথায় সুইমিং পুল লাগাইবে কোথায় ফুল লাগাইবে ফুলের টপ বাঁচাইবে এক থাকবে ছয় ঘন্টা এর জন্য কখনো সে চিন্তা করে না মুস্তাফির যেমন মুসাফির খানা সাজায় না আমাদের দুনিয়ার জিন্দগিটাই মুসাফির খানা আল্লাহ হাবির সাহ বলে দিচ্ছেন কোনটি দুনিয়া তুমি দুনিয়াতে মোসাফির মনে করো আরো একটা অগ্রসর হয়ে রাস্তা অতিক্রমকারী মনে করো নিজেকে রাস্তা যে অতিক্রম করতেছে তার গন্তব্যস্থল সামনে যে রাস্তা অতিক্রম করা অবস্থায় এ রাস্তা সাজাবে তুমি তো এই কাণ্ড করতেছ তোমাকে সাজাইতে বলা যান না তুমি সাজাইতেছো এটা তো তোমার সারা জীবন আশ্বোস করা ছাড়া আর কোন রাস্তা নেই সার কথা যে আখড়া সুন্দর করছে তা দুনিয়া সুন্দর হয়ে যাবে যে আখড়াতকে বরবাদ করছে সে যত কোটি কোটি হোক যত তার মহাল মানুষ তার দুনিয়া নষ্ট হয়ে যাবে না থাকায়। সিনেমা বানিয়েছে মহিলা কলেজ বানিয়েছে সিডির দোকান দিচ্ছে কিন্তু সে বুঝতেছে না যেই যে সিনেমা দিলাম তাক এখানে যত গুণা হবে তত গুণা হবে গুণায় কবিরা হাজার লাখ কোটি লোক গুনায় কবিরা করবে এই সমস্ত গুণা আমার আমল নামার যোগ হবে তাদেরটা কমানো হবে না তাদেরটা তাদের থাকবে কিন্তু যেই সিনেমা হল দিল সমষ্টি যত লক্ষ লোক এখানে আমল নষ্ট করবে চোখের গোনা করছে তানের গুণা করছে গুণার তালিম নিচ্ছে নাউজুলিল্লাহ তাদের তো তাদের থাকবে কিন্তু সমষ্টি যেটা বানাইছে তারা আমল নামায় দেওয়া হবে এই লোকের কোন রাস্তা একার পাপেরই তো করা যায় না নিজের গুনার কই ফেনটাও এরপর ওদিক দুই কোটি লোকের পাপ এক ধরনের চাপাই দেওয়া হয় এটা কেমনে কই ফেন দিবে টাকা আসতেছে সাপ বিচ্ছ আস দোকান দিয়ে পয়সা কামাই আমরা আপনি জানেন যে কত করছে টাকা টাকা আসতেছে না যাহার সাপ বিচ্ছুক কাঠা মহিলা কলেজ দিল সহ শিক্ষার ব্যবস্থা করল সব গুণাহে এখানে যত তাপ হবে যত অবৈধ কাজ হবে সব এটা যারা বানানোয়ালা যারা পরিচালনা করে নেওয়ালা এদের আমল নামায় দল ওনার যারা করছে তারা তো করছেই কিন্তু সমষ্টি এটা যারা প্রতিষ্ঠাকারী যারা পরিচালনাকারী তাদের আমলা যোগ করা হবে প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল হাসানাতে কত লম্বা লম্বা শাস্তি হবে সেদিন বুঝে আসবে সব যার নামে রাখ তো আমাদেরকে বলা হয়েছে তুমি জান্নাতকে পরকালকে টার্গেট করো সেইভাবে জেন্দিগি পরিচালনা করো তোমার জিন্দগি কামিয়াব এর জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উম্মতকে শিখাই গেছে কোরআন সন্ন্যার এলম শিখো আর নিজের উপরে মেহনত করো শেষ্ণবীর উম্মত হিসেবে অন্য ভাইয়ের উপর মেহনত করো কোরআন সন্ন্যার এলাম শিখো নিজের উপরে নিজের পরিবারের উপরে ভাইদের উপরে মেহনত করো তো তোমার আখড়াত দুরুস্ত হয়ে গেল আখড়াত সুন্দর হয়ে গেল আল্লাহ তোমাকে দুনিয়াতে সুখ শান্তি দান করবেন সহজ রাস্তাতে দেখা গিয়ে গেছে কোরআন সন্ন্যাস শিখো নিজের উপরে মেহনত করো আজকে আমরা কোরআন শুননার হুকুম হাকাম না কোরআনে কাকে ইমান বলা হয়েছে কাকে নেকামল বলা হয়েছে আমাদের এলেভেনে ভাষা ভাষা ভাষা ভাষা কিছু এলেভাছে আমি তো সব জায়গায় বলতেছি এই কয়েকদিনে আমাদের মাদ্রাসা ছাত্ররা মানিকগঞ্জে দৌলতপুর গেছে তিন দিনের তবলিক জামাতে তিন দিনের তবলিক দামাতে আমার মাদ্রাসা ছাত্ররা রিপোর্ট দিল যে এই কিছু মুসলমান নামাজ পড়ে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পড়ে কিন্তু এলেভেন কিছুই নেই যে কারণে ता छोट छोट मूर्ति कूर्ति किने घर भर बसा बसे लाल कपड़ ट नहीं सकाल बेल वगरबा धोआ दी आर्मिश करते तपद हम ओ मूर्ति के হিন্দুর কথা বলতেছে না মুসলমানের কথা বলতেছি ঢাকার কাছে মানিকগঞ্জের দৌলতপুর থানার কথা বল। ওই মূর্তি নিয়ে আমাদের উস্তাদ মিটিংয়ে ছাত্ররা পেশ করছে মূর্তি এরা তিন দিন ছিল বুঝাইছে যে ভাই এগুলো কি করতেছেন আপনারা شرک اپنا ایمان تو নষ্ট হয়ে গেল شرک কেমন গো না আল্লাহ কোরআন এ বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাকা বিহী ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ মাফ করবেন পুরস্কার কোরআন এ সেরেককে তিনি মাফ করবেন না মা অন্য যে কোন গুণা তিনি মাফ করতে পারেন এর মাফের একমাত্র রাস্তা নুতন করে কালেমা পড়ে ইমান আনতে হবে মাফ করবেন না অর্থ হল সেরেক করতে করতে মরে গেছে সেরেকের উপরে তার কি হয়েছে মৃত্যু হয়েছে একে কোনদিন আল্লা মাফ করবেন আবাদুল আবাদ সে যার নামে থাকবে কিন্তু দুনিয়াতে যদি সেরে বুঝতে পারে আমি সেরেকের মধ্যে আছি আর সে নতুন করে কালেমা পড়ে মুসলমান হয় তারপরে তো ঠিক মতো চলে তো তার জন্য এই কথা না তার জন্য বলা হয় না যে তুমিও মাফ পাইবে না সে তো নতুন করে মানুষ সেরেক থেকে তওবা করে কালেমাপুড়ে নতুন করে মারাস সে বেঁচে গেল কিন্তু এটা করতে করতে তো মরে গেল এই যে লোকগুলো এখন আছে দৌলতপুরের তাদের বাপদাদা তো মনে গেছে সেরে করতে করতে এদের কি হবে এরা তো হায়াতে জানতে পারছে জানতে পারে আমাদের ছেলেমের কাছে তওবা করছে কানছে আপনারা আরো আগে আসতেন আমাদের কেউ বলে নাই আমরা দেখতেছি ফায়দা হয় বিপদ দূর হয় আমাদের এলাকায় একটা প্রচলন হয়ে গেছে এটা রাখলে বিপদ দূর হয় আমরা তাবিজ হিসেবে তাবিজ ব্যবহার করে আমরা রাখছি না দেশের সেটা করলে ইমান চলে যায় এই কথাটা কেউ বোঝায় আমাদেরকে আপনারা আমাদেরকে পয়লা বললেন এখন তো তো দিনদার লোকদের চোখ থাকার কারণে ওল্লামা এবং তারা দিনদার আল্লা যাদেরকে দিন নসিব করছেন আল্লাহ তাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে তোমরা শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থেক না কিন্তু ভাইদের খবর নাও তোমার মহল্লার এক মাথায় আগুন লাগছে তুমি নিশ্চিন্ত বসে থাকো না আমার এই মাথায় তো লাগে নেই ওরা পড়লে কি করবো আমি পড়ুক এ করে আপনি বয়সে কিছুক্ষণের মধ্যে ওই আগুন আপনি যে মাথা আছেন দিক চলে আসবেন উচিত ছিল ওখানে ছুটে দেওয়া তো ওখানটা আগুন নেবানো ওরাও বাঁচত আপনি আমিও বাঁচতাম কিন্তু আমরা যাই নাই ওরাও বাঁচছে ওই আগুনে এইদিক আছে আমরাও বাড়লাম এলো আল্লাহ অন্যরা বিপদগ্রস্ত হয়েছে ইমান নষ্ট করতেছে তুই বসে থাকলা করুন তাতে সাহায্য করো না ওই আগুন তোমাকেও বাস করবে তুমিও বাঁচতে পারবো না তোমার ছেলে ওইগুলো করবে আস্তে আস্তে ছড়াই পড়বে আগে এটা বন্ধ করো এই জন্য সরিয়েছে দায়িত্ব দিয়ে রাখছে তুমি আল্লাহকে পাইছো নিশ্চিন্ত বসে আছো আর মানুষ গোবরা হয়ে রেখেছে তাদের কোনো খবর নিল না এটা আল্লাহ তাল্লাহ পছন্দ করেন না এইজন্য জন্য হাদিস আমি আগেও শোনাই আপনাদেরকে আল্লাহ আলমিনে পাঠাইলেন অমুক এলাকাটা উল্টায় দিয়ে আসবে নিয়ে উল্টায় মাটি থাকবে উপরের দিকে লোকজন থাকবে নিচের দিকে একদম চাপা দিয়ে দেব তো জিব্রিল আল্লাহ সালাম ও এলাকায় গেছেন দেয় দেখে সমলোকি বাপের মধ্যে আছে কিন্তু একটা লোক পাইলেন যে এক সেকেন্ডের জন্য আল্লাহ না ফরমানি করে না এক সেকেন্ডের জন্য সে আল্লাহ রিবাজত মজবুল তো ঘাবড়ায় গেলেন এই লোক তত রয়ে গেছে উল্টাই লোতে এও বলবে যদি আল্লাহ দোয়া হলে আল্লাহ এই তোমার এক মান্ডাত্ম রয়ে গেছে আইন লামিয়া শিকা তরামিয়া শিকা মানে আল্লাহ যে তোমার নাফারমানি করে না তরফাটা আইন মানে চোখের পলক মানতে যতটুক টাইম লাগে চোখের পলক মানতে টাইম লাগে না এই টাইমটুকু পরিমাণে সে আপনার নাফারমানি করে না আমি এই লোকটা কি করব আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে জবাব আসল ক্লিব আলাই হি ও আলাইহীন পয়লা এরপর উঠাও তুমি যাকে দেখে উল্টানো থেমে গেছো ওই এলাকার জমি পড়তাম তারপর ফেল এরপর বাকিদের ফেল এই লোকটা পরে আল্লাহ কি পরিমাণ নাড়াল পয়লা তারপর ফেলতে গেছেন আমি শিল্লিম আলৈহি ও আলাই হিম এরপর বাকিদের পর ফেলতে গেছেন কেন আল্লাহ কারণও বলে পাপ পাপকাজ করে যেতেছে এর জন্য তার কপালের মধ্যে একটু ভাজও পড়ে নাই একটু প্রেশারী মানুষ প্রেশারি দেখলে কপাল গুছায় যায় না ভাস পড়ে যায় না ভাজও পড়ে নাই প্রেশারের কোনো আলামত তার মধ্যে ডাক কাটে নাই তার ইবাদতের আমার কাছে কোন দাম নেই তার সামনে লোকেরা আমার সাথে সেরে করতেছে আসে সে কোরআনতে লজ এই কোরআনতে লজ আল্লাহ তালা কবুল করবেন না তুই সেরে বলে কিনা তোমায় আল্লাহ সাথে একটা মূর্তিকে শরিক করতেছে কোথায় আজকা বলিমিন যার কোন তুলনা নেই তার আন্ডারে ফ্রেস্টা আজ্রাইল আলামের ছয়শ বাজু আছে জিব্রাইল আসালামের ছয়শো বাজু আছে হাজার লুট আলামের কমকেতন উল্টাই নিতে বলা হল তারাটা পাতের মধ্যে লিপ্ত হয়ে গেছিল সমকামিতা নওয়াজ तो जिब्रिलीन एक छह बजूर मध्य व्यवहार कर शागर शागर नाम हल मृत मृत सागर मृत सागर जेट सी हाँ। সাগর হয়ে গেছে থেকে একটা বাজু ব্যবহার করছে তাহলে এর গায়ে শক্তি করছে ইনি আল্লাহর আন্ডারে আর একটা মাটির তৈরি মূর্তি তাকে সেগায় ফুঁক দিবে পাহাড় তুলার মতো উঠবে মাল্টিস্টোর বিল্ডিং গুলো তুলার মতো উঠবে আপনার আমার ফুতে তো একটা চাউল ওড়ে গেছে আল্লাহ রাবুল আলমিন কি পাওয়ার দিচ্ছেন একটা একটা একটা মাখলুকের মধ্যে মালাতল মতকে কি পাওয়ার দিচ্ছেন সারা দুনিয়ার মানুষের রূপ অব্দ করতেছে পুরা পৃথিবীতে এক একদিন কত লোক মালা দিতেছে হাদিসের মধ্যে আছে তোমাদের সামনে প্লেটের মধ্যে খানার যে পজিশন তোমাদের সামনের প্লেটের মধ্যে এখানে মাছ আছে এখানে গোষ্ঠ আছে এখানে সবজি আছে যেটা মনে হচ্ছে তুমি খাইতেছো এটার জন্য তোমার কোনো দেখি হতেছে না দুজন সাহায্যকারী রাখতেছে না ভাই এটা ডায় দাও প্লেটের মধ্যে সব দেওয়া তুমি প্যালেন্টের থেকে যেভাবে দাম তাই খাইতেছ কোনটা আজ রাইলের সামনে মালাকুল মহামদের সামনে ছোট্ট একটা প্যালেন্ট লোকের যান কমজো করতেছে তার যে এক এক এক মাখলুকের এই শক্তি সেই রব্বুল্লা আলমীরের কুদরত শক্তি কত আর আমরা এই তিন মানুষ সে আল্লাহর সাথে লড়াই লাগিয়েছে সে আল্লাহ না ফরমানে করতেছে কি সাহস আমাদের আল্লাহর হাবিব আমাদের এটাই শিখাই গেছেন আল্লাহ রকম রসুলের তালিকা শেখ আর ওটা দিয়ে নিজের উপরে মেহনত করো আল্লাহর বান্দাদের বারে মেহনত করো তুমি কামিয়াব কিন্তু আমরা না শিখতেছি আছে। না না নিজের উপরে মেহনত করতেছি আল্লাহ আল্লাহুল আলমিন মানুষের মেহনতকে অত্যন্ত দামি বানাইছেন অত্যন্ত দামি মানুষের মেহনতকে এই মেহনত যদি তার উপর লাগে তার দাম এত বাড়বে সে শ্রেষ্টার উপরে চলে যাবে और ये मेहनत जब ना लागे जानुर चले जाटक आल्लाके मेहनत मेहनत इमान सुंदर करो नमज सुंदर करो कुरान सूंदर करो हलाल हराम चीन यो निजेपर मेहनत मेहनत जो कर নিজের উপরে আল্লাহ তাকে ফেরেস্টার উপরে নিয়ে যাবে আর যে নিজের উপরে মেহনত করবে না তার সারা মেহনত চিজ ও আসবাবের উপরে চিজ ও আসবাবের উপরে মেহনত করতেছে নিজের ইমান সুন্দর করার জন্য কোন মেহনত করতেছে না নামাজ সুন্দর করার জন্য মেহনত করতেছে না আজান কামত সুন্দর করার জন্য কোন মেহনত করতেছে না মসজিদে ঢোকা বের হওয়া যে কিভাবে সুন্দর হবে যে কোনো জিনিস সুন্দর করার তরিকা নবীজির সুন্দর আপনি যেটাই সুন্দর করতে চান এর তরিকা হল নবীজি সাল্লা সাল্লাম যে তরিকা দিয়ে গেছেন ওই তরিকা ফিট করা शीख चेस्ट करते निजेपर मेहनत करते भाई भाई मेहनत करते तो निजे दामी गा दामी गल से गल तरह भाईरा बेचे गल मानुषर मेहनत सांघातिक दामी सामान्य मटर पर एक मेहनत करते मेहनत कर विभिन्न क्यों हाड़ी पत्र बनाते কেউ ড্রয়িং রুম সাজা সাজানোর জন্য আজিব আজিব জিনিস বানাইতেছে মানে ওর ওদের ভুল লাগতেছে দেখেন এই মাটির পাত্র মৃত শিল্প কত দাম এগুলো মাটি তো মাটির উপরে একটু মেহনত করছে এটা আগুনে পোয়াইছে রং লাগাইছে আপনি কিনতে চাই দেখেন কত দাম এটা মাটির উপরে মেহনত করছে এটা দামি হয়ে গেছে प्लसटिक मेहनत करी बनने तो बीस ट्र प्लस्टिक लगे गाड़ी बनता क्या कैकश टाइम गाड़ी कैकश टा लगभग देखें दे प्लस मेहनत करते दाम बढ़े गल लोहार मेहनत करते ওই লোহার বেশি দাম ছিল না মেহনত করে লোহার মেশিন আছে কত রকম ষাট সত্তর হাজার কত হাজার টাকা লোহাই তো কতগুলো এবার মেহনত করা হয়েছে হাজার হাজার টাকা দাম হয়ে গেছে একটা তাল ওই যে পাতা ডাল এই যে করে একটু সাইজ করে কাটিয়ে দিচ্ছে হাত পাকা হয়ে গেছে এর বাজারে অনেক দামে বিক্রি হয়েছে মানুষ যেটা বা মেহনত করে ওটার দাম বেড়ে যায় ওই মেহনতটা যদি সে নিজের ভর করে তার দাম স্রেষ্টার উপরে চলে যাবে ফ্রেষ্টার উপরে চলে যাবে কিন্তু সে শুধু আসমামের দাম মেহনত করলো তা আসমাবের দাম বাড়বে তার দাম কমবে चायना वाल आसबाव बार मेहनत करी लोकबाव मेहनत कर तरफ मेहनत सारा दुनिया मैर खे स मार्केट तखल कर मेहनत कर दी बार ही बजेट बोलें আপনার বাজেটের মতো বানাই দিব যা বাজেট দিবেন তার মধ্যে বানাই দিব এমন অগ্রগতি অর্জন করছে কিন্তু ওই লোকগুলো কোনো দাম বাড়ে নেই ওই লোকগুলো আসবে মেশিন এটা মেশিনের কি কোনো বর্তমান চালক আছে মেশিনকে বললাম রাস্তা বল তো মেশিন বানিয়ে দিবেন যে ও মেশিন হয়ে গেছে কিন্তু মানুষ হয়নি ডাক্তার হয়েছেন মেহনত করে কিন্তু আপনি মানুষ হন মানুষ তখন হওয়া যাবে যখন সে ইমান সুন্দর করবে নামাজ সুন্দর করবে হ্যাঁ আপনার এখামত শিখবে আজকে আপনাদের এই মসজিদে নিয়ে নয়টা সাড়ে পর্যন্ত ल कैन सुंदर जाए मेहनत हो बहु भाई उपस्थित छे तक आजाद कहमत नामिंग से, से निजे भर मेहनत करो शेख शिखे आर भाई शिखाओ तो तुम मेहनत बड़ दाम तुम्हारे लागले तुम्हार दाम बेड़े जाए যেখানে সেখানে মানুষ মাডার হয়ে যেতেছে কোনো কিছু হয়ে দিচ্ছে কেন দাম নাই মানুষ মানুষের বারে না করতে করতে চিজ আসনার দাম বেড়ে যেতেছে কিন্তু মানুষের দাম কমে দাম কমে যেতেছে প্ল্যান কত কোটি টাকা লাগে কিন্তু ওইখানে মাল আছে ওর দাম কি এত ওর দামটা এক কোটি টাকা হবে না বলছে তো এটা সাংঘাতিক কথা যে আল্লাহ আরব্বিন মানুষের মেহনতকে খুব দামি করছেন এটা যেখানে লাগবে ওটা দাম হবে আজকে না জানার কারণে চিজ আসামের পিছনে লাগাই দিছি বাড়ি সুন্দর হয়ে যেতেছে গাড়ি সুন্দর হয়ে যেতেছে জামা খুব সুন্দর দামা কি সুন্দর নকশা সব সুন্দর চিজ মানুষটা সুন্দর না এটা আমার পীর ও মুর্শিদ বলতে হ্যাঁ তুমারা মকান বড়িয়া দুকান বড় পান বড়িয় নান বড় কুরান ঘাটি বড়িয়া তোমার বিল্ডিং दुकान बढ़िया बढ़िया मानी सुंदर दुकान कत सुंदर नान बढ़िया रुटी उद्देश्य खाना तो खाना कत उन्नत पान कत उन्नत सब उन्नत दुकान मकान नान पान सब बढ़िया लेकिन तुम्हारा कुरान सरिया कुरान पढ़ते गले तुम्हारे दाँत भें कुरान पढ़ते তুমি তো নিজের উপরে মেহনত করো নাই কোরআন করা মানে নিজের উপরে মেহনত করা হইটের দ্বারা মানুষ সৃষ্টি সেরা হয়ে যায় চলে যায় ওই মেহনতাই তুমি কোরআন তো সুন্দর করো নাই কি দিয়ে তোমার দাম হবে জন্য ভাই আল্লাহ একটা কথা বলে থাকে মানুষ যখন কোন জিনিস সামনে করে দাঁড়ায় সামনে তখন ওই সব কিছু তার সামনে চলে আসে সব চলে আসে কি একটা পিপিলিকা হাঁটতেছে ওটাও নজর আসে সামনে করে দাঁড়িয়েছে একটা লোক সারা জেনি মেশিন ঠিক করে তো সে মেশিন সামনে করে দাঁড়িয়েছে ওই মেশিনের কোথায় কি আছে সব তার সামনে চলে আসছে ও হাট দিলেই বুঝে এখানে সমস্যা হয়েছে মেশিনের এইরকম হাফেজ হাফেজ হাফেজে করান না হাফেজ হাফেজে মেশিন হাত লাগাইলেই বা একটু ওই সুইচ দিলেই গাড়ির আওয়াজ শুনলেও বুঝে কোন থেকে সমস্যা হচ্ছে কিন্তু ওটা সে সামনে করছে সামনে করার কারণে ওর কোন কিছু তার কাছে অস্পষ্ট নেই এক্সপার্ট হয়ে বসে আছে मानुष जो सामने कर सब सामने चले आए पहाड़े नजरे आज जेदि से पीठ दे पहाड़ थ नजरे आज जेदि सामने कर दाड़ा से दिखकर तीपड़ाओ नजरे आल्ला हमीब जमायत तैरि शाहबाद जम शाह दल तुरान सुन्ना कुरान सुन्ना के सामने नहीं दाड़ तीन आल्ला हुकुम नबीज तरिका निजेपर मेहनत करो आल्ला बान्डारोह कुरान सुन्ना दु जिन दिए निजेपर मेहनत करो आल्ला बंदा देहनत करो ये सामने এই এক জিনিস দিয়ে তারা দুনিয়াতে সুখ শান্তি অর্জন করছিল খালি সুখ শান্তি না আধা জগতের মালিক হয়ে গেছিল কয়েক বছরের মধ্যে খালি সুখ শান্তি না আল্লাহলা দুনিয়ার হ্যাঁ রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত তাদেরকে বুঝাই দিয়েছিল কোন কিছুর অভাব ছিল না হজরত উসমান কনি রাজ্যের লতন যাওয়া নাই জাকাত কাকে দেওয়া হবে এটা নিয়ে মানুষের পরেশানি হতেছিল তাকে দেওয়া হবে এই লোক ছিল না আর হজরত আব্দুল্লা জামানায় বাইতুল মাল নিয়ে ট্রেশানে হইতেছিল মানুষদের দেখাত ইত্যাদি যা কালেকশন হয় তো দেখার জন্য যে গোদাম ছিল ওকে বাইতুল মাল বলে এই বাইতুল মাল নিয়ে ট্রেশানে হইতেছিল যে মাল লোকেরা ওখানে দেখাত টাকাত দিচ্ছে এতে বাইতুল মাল কোন না কোনো বাইতুল মালে ওগুলো রাখার জায়গা নেই ওইগুলো রাখার জায়গায় নেই ওমর এমনে আব্দুল্লা সবাই লিখতেছে গভর্নররা হুজুর মাল কই রাখবো মুসলমানরাতরা দিচ্ছে কাফেররা ট্যাক্স দিচ্ছে এর যে কালেকশন হয়েছে সব গুদাম ফেল। তখন টেনশন করতে কি করা হবে এখন উনি পয়লা অর্ডার দিলেন দেখো তোমার এলাকার মধ্যে কোন ঋণদার মানুষ আছে কিনা এই মাল দিয়ে সবাই ঋণ শোধ করে দাও কোন ঋণী মানুষ যেন তোমার গভর্নর এলাকায় না থাকে তারপর দেখো মশলা হল হয় না। মিশ করা হয়েছে কোথায় কোথায় ঋণদার লোক আছে সবাই ঋণ শোধ করে দেওয়া হয়েছে যদি জানাই যে হুজুর মশলা হল হয় নাই হয় নাই আচ্ছা ঠিক আছে অত অসুস্থ লোক আছে কিনা দেখো এদের লিস্ট বানাও সব চিকিৎসা করো সব চিকিৎসা করো সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যত অসুস্থ লোক ছিল সব চিকিৎসা করেছে জানাই হুজুর এখনো কোন সমাধান হয় নাই এখনো বহু মাল বাইরে তাহলে এক কাজ করো তোমার এলাকার ভিতরে যত যুবক যুবক দিয়ে আছে সব বিয়ে পড়ায় দাও আর তাদের যত খরচ লাগে এখান থেকে দাও মাল কি করবে এটা নিয়ে মাথা ব্যথা পাওয়া যায় খরচ কোথায় করবে এটা ইসলামের বরকপ দেখেন কোরআন সন্ধ্যাকে সামনে করা হয় আর ওটেন নিজের উপরে মেহনত করা হয় তো আল্লাহ কোরআনে ওয়াদা করছেন আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষরা যদি ইমান আমল ঠিক করে আমি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব তাদের জন্য বরকতের দরজা খুলে দেবা বারাকাতি আল্লাহ খুলে দিছিল আপনি এখনো করেন সেই মেহনত ওই আল্লাহ ওই শক্তি নিয়ে ওই কুদরত নিয়ে এখনো বহাল আছেন এখনো তিনি আসন দরজা খুলে দিবেন আপনি মাল নিয়ে টেনশন করবেন যে মাল কোথায় ব্যয় করবেন লেনেওয়ালা নেই লেনেওয়ালা নেই কাজেই আজকে আমাদের সমস্যা এখানে আমরা কোরআন সন্নাকে পিছনে দিয়ে দাঁড়াইছি ওটা সামনে করতে হবে ওইটা দ্বারা নিজের উপরে মেহনত করতে হবে ভাইদের উপরে মেহনত করতে হবে তাহলে আসমাস জমিনের দরজা খুলে দিবে। আমাদের সমস্যা হলে আমরা ওইটাকে পিছনে রাখছি রসুল যেটা শিখে গেছে কোরআন সন্না শেখো নিজের উপরে মেহনত করো আল্লাহর মান্দাদের পরে মেহনত করো আল্লাহ রসুল যখন নবদ পেলেন বহু সমস্যা ছিল চুরি দেখাচ্ছি সমানে হইতেছিল पुलिस बाढ़ाओ रैंप बाढ़ाओ जेलखाना बाढ़ाओं कले मार बार उठ और एक भाई कले मारे कले मार बार उठाओ चोर थकबेना एक जेलखाना खाली पड़े थक बहुत समस्या छोड़ কিন্তু সব সমস্যার এক সমাধান আমরা ষাট ক্ষুদার পূজা করি তাই আমাদের সমস্যার সমাধান হয় না আর আপনি একটার কথা বলতেছেন এটা কেমনে হবে তিনশো ষাটটাই পারলো না আমাদের এত সমস্যা রয়ে গেছে আর আপনি এক পূজা করতে করছেন আমাদের হালাত অনেকটা এরকম আমরা এত মেহনত করতেছি আমি মেহনত করতেছি আমার লাগাইছি চাকরি করতে সবাই মিলে চেষ্টা করতেছি অফিসটা এসে দোকানে বসতেছি সারা দিন চেষ্টা করতেছি তাই অভাব মিটতেছে না আর আপনি করছেন কোরআন ঠিক করলে অভাব মিটে যাবে এই কথা তো মাক্কের কাপের রাখছিলাম কেমন সমাধান হবে সবাই মিলে মেহনত করে হইতেছে না কিন্তু করে দেখেন করে দেখেন তারা সব সমস্যা করার খুন না দিয়ে হল করে ফেলছে ওটা সামনে নিয়ে দাঁড়িয়েছিল সব সমস্যার সমাধান ওখান থেকে আর আমরা ওটা পিছনে দিয়ে দাঁড়িয়েছি সমস্যার সমাধান খুঁজতেছি দুনিয়ার চিজা স্লাবের মধ্যে বিল্ডিং দিতে পারলে আমার আর কোন সমস্যা থাকবে না দুই দেখেন সমস্যা করাটা বাড়ে হ্যাঁ কি পরিমাণ ট্যাক্স আমরা কান্দার উপর চাপানো হয় দেখেন বিল্ডিং মধ্যে কেউ মন্ত্রিত্বের মধ্যে কেউ চাকরির মধ্যে এক একজন এক জায়গায় সমাধান করতেছে কিন্তু কেউ কোরআনের মধ্যে খুঁজতেছে না শূন্যের মধ্যে খুঁজতেছে না ওটা পিছনে দিয়ে দুনিয়ার বিভিন্ন জিনিসের মধ্যে আমরা সুখ শান্তি খুঁজতেছি আরাম আয়স খুঁজতেছি তা আরো বেশি করে মুস্তিমাতের মধ্যে পড়তেছি এজন্য ভাই আমাদেরকে ওই সাহাবাদের রাস্তায় চলে আসতে হবে ওইখানে ফিরে আসতে হবে এর কোন বিকল্প নেই এদের আজকে দুনিয়াতে দাওয়াততবলীগের নামে দাওয়াত দাওয়াতলকের নামে যে মেহনত করা হয়েছে ওটা ওই সাহাবাহের রাস্তায় ফিরে যাওয়ার মেহনত দাওয়াততবলিগের দ্বারা মানুষের মধ্যে স্ত্রী আপায়দা করা হয় আগ্রহ সৃষ্টি করা হয় দিনের মধ্যে কামিয়াবি আমার দোকানের মধ্যে আমার মন্ত্রিত্বের মধ্যে আমার প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে কোন কামিয়াবি নাই বহু প্রধানমন্ত্রী বড় করুণ অবস্থায় দান দিতে হয়েছে ওগুলোর মধ্যে কামিয়াবি নেই আমার কামিয়াবি কোরআনের মধ্যে এই বুস্প করার জন্য এই মেহরতের পক্ষ থেকে তাওয়ার দেওয়া হয়েছে দাওয়াতো তবলের দ্বারা সে বুঝতে পারে আবার কামিয়াবি রাস্তা করতে আর দাওয়াত হাতে কলমে মানুষকে কালেমা সহ করা হয় কোরআল সহ করানো হয় আজান কামত সই করা হয় নামাজ সহি করা হয় তাপন তাপন সহি করা হয় সব হাতে কলমে এই দুটা মেহনত এই জামানায় একটা সাইকেলের দুটা চাক্কা একটা পাখির দুটা বাজু এই দুনো মেহনতের সাথে যদি আমরা জুড়তে পারি আল্লাহ আমাদেরকে মেহনত এখান আমাদের জিন্দগিতে আল্লাহ শান্তি এবং কামিয়ামি এক্ষুনি আল্লাহ তোলা দেবেন কিছুদিন আগে দাওয়া তো তবলিগের ইস্তফা হয়ে গেছে আমরা সেখানে অনেকেই গেছি আল্লাহ আমাদেরকে সেখান থেকে ফায়দা হাসিল করার তফিক দান করছে এই সপ্তাহের শেষের দুই দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ड़ी मदकमा बृहस्पतिवार नुक्रबार जुमा पर्तर पर्त गा फेदाम तो दावा दीछी पोरा जो पड़े पूरा ना पड़ें जतरूप पारें যায় গ্রাম থেকে কি আমলের কথা আমলের কথা আমরা শিখি এবং আমাদের এখানে যেহেতু তা চালু করা হয়েছে প্রত্যেক চান্দ্র মাসের প্রথম শুক্রবার প্রত্যেক চান্দ্র মাসের প্রথম শুক্রবার আমরা এখানে মাদ্রাসার ভিতরে মেহনত হয়ে चेष्टा कर सामने रखा कि मेहनत करा आल्ला दाम बढ़ाई द्वारा आख राते सब समस्या समाधान करब्बा दुनिया तो इज्जत शांति पे जाब आखरा ना जा मालिक আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দুই মেহনতে জুড়ে জিন্দগি যাপন করার চৌক দান করেনা আলহামদুলিল্লাহুল্লা আলমিন